الحمد لله الذي لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وفراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتفوا الله ولتنظر نفس ما قدمت لغد واتفوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم أنتم على بينة من ربكم ما لم تظهر فيكم سكرتان سكرته بالدنيا وسكرته بالعيش وأنتم تجاهدون في سبيل الله وتأمرون بالمعروف وتنهون عن المنكر فلما ظهر فيكم هفض الدنيا وأنتم لا تجاهدون في سبيل الله ولم تأمر بالمعروف ولم تنهوا عن المنكر حينئذ القائلين بالكتاب والسنة كالسابكين الأولين من المحاجرين والأنصار أو كما قال عليه السلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن لربكم في أيام ذهركم لنفحات ألا فتعرضوا له মেরে ভাই মেরে দোস্তাহ জলে জলালুহু আম্মা নবালুহু যিনি আমাদেরকে অস্তিত্বে আনছেন আমরা কেউ ছিলাম না কুরানি কুরানে সাক্ষী দেয়ালিয়া এক সময় মানুষের উপরে এরকম ছিল অস্তিত্বের পূর্বে সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না জালালুহু আম কুদরতালা বিদায় কুদরতের মাধ্যমে আছে কোন এক সময় এরকম আসবে মালাকুল মৌদকে আল্লাহ জিজ্ঞাসা করবে হালবাক আলা ওয়াছিল জমিনের বুকে কি বসবাসকারী কেউ আছে না চরেন না পারেন না করেন কোন কেউ থাকবে না মানুষও না কোন প্রাণী জমিনের বুকে থাকবে না সব ঝাড়ু ফেরা সাফ করে দিবে প্রথম আসমানের পালা আসবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আসমান ঝাড়ু ফিরানো হবে أبار فسنها بأي بأي بأي زمين أسماني كبقي ملك الموت جواب دي بأي لا على الأرض ولا على السماوات زمينيونا عقاشيونا شاب خلط إلا الذين يعيشونا تحت عرشك وانت الحي الذي لا تموت. ड़सर नीचे झाड़ू लगा आल्ला जिज्ञास कर মালাকুল মহৎ প্রতি উত্তরে বলবে ইন আসার ওয়ান বারো জন বাকি আছে আর আপনি চিরঞ্জীব আল্লাহ জিজ্ঞাসা করবে ওই বারো জন কে কে প্রতি উত্তরে আসবে আপনার আরস বহনকারী আট জনাহ মিকাইল ইসরাফিল तीसा नय बाकी যারা আড়স কে বহন করা দাঁড়া আছে আল্লাহ বলবে আটজনকে নিয়ে আসো আটজনকেও নিয়ে যাবে আল্লাহর আড়স আল্লাহর হুকুমের উপরে দণ্ডা আল্লাহর হুকুমের উপরে থাকবে দাঁড়া করানো ওই দিন আল্লাহর হুকুমই দাঁড়ায় থাকবে এবার জিজ্ঞাসা করবে এইবার কে বাকি বলো তখন মালাকুল মহুতের কলি যা শুকাবে আরান দ্বারাই বলবে অস্তিত্বে আনছেন আবার একদিন আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কিন্তু অস্তিত্বে আসাও প্রশ্ন না অস্তিত্ব বিলীন হওয়াও প্রশ্ন না কোন পরিবেশের ভিতরে নিজেকে রাখলে ওই আল্লাহ আমাদেরকে অস্তিত্বে আনছেন আর সমস্ত জিনিস দ্বারা যিনি সুসজ্জিত করছেন আল্লাহর কুদরত এই নবীর দ্বারা সর্বপ্রথম আল্লাহ যেই জিনিসকে অস্তিত্বে আনছেন সর্বপ্রথম অহির সর্বপ্রথম হুকুম রব বাকাবদের তোমার রবের বরত্ব বয়ান কর। সৃষ্টির বরত্ব এতটুকু করছে আবিষ্কারের বরত্ব এতটুকু করছে বা মানুষের আধিপত্যের বরত্ব এতটুকু করছে যে আজকে সমগ্র মানুষের দিল মখলুক দ্বারা আচ্ছন্ন ছায়া আছে মখলুক দ্বারা মখলুক দ্বারা দিল ছায়া আছে আচ্ছন্ন মকলুক দ্বারা মকলুক দ্বারা দিল ভরা কেননা বস্তুর বরত্ব এতটুকু পড়ছে যে আধিপত্যের বরত্ব ক্ষমতার বড়ত্ব শক্তির বড়ত্ব সম্পদের বড়ত্ব বিদ্যার বড়ত্ব সৃষ্টির বরত্ব আবিষ্কারের বড়ত্ব মানুষের দিলের ভিতরে আজকে এতটুকু ঢুকছে যদিও এই সমস্ত জিনিস ছিল না তারপর ওই কুদরতওয়ালা আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্বে আনতেন হ্যাঁ মেরে দোস্ত ওই কুদরতের ছোঁয়া যদি না লাগতো কোনদিন পানি এত সুন্দর রূপ নেওয়ার ক্ষমতা রাখে রাখেনা পানি তো আর তো কিছু এরকম পানি আল্লাহ তো আমরা কোন সৃষ্টির উপাদানকে যা থেকে সৃষ্টি করছে তাকে আল্লাহ নিকৃষ্ট বলেন না কিন্তু মানুষকে যা থেকে সৃষ্টি করছে তাকে আল্লাহ নিকৃষ্ট বলছে মিমা ইম্মাহিম তোমাকে বড় নিকৃষ্ট পানির থেকে পয়দা করতে উর্দুতে যার পরে কোনো লভ নাই গটিয়া গটিয়ার থেকে উর্দুর এর পরে আর উর্দুতে কোনো উর্দু ভাষায় কোনো শব্দ নাই নিকৃষ্ট বুঝানের জন্য গটিয়া সবচেয়ে নিকৃষ্ট পানির থেকে আল্লাহ আমাদেরকে তৈরি করব যদি কুদরতওয়ালা প্রভুর হাত না লাগতো তো কোনোদিন এটা রূপ নিয়ে বাহির হইতো না কুদরতি হাত লাগছে বিদায় এটা রূপনিয়া বাহির হয়েছে এরকম রূপনিয়া বাহির হয়েছে তোমার চেয়ে সুন্দর আর আমি কাউকে বানাই এত সুন্দর কোন জিনিস রূপ নেয় নেই अल्लाहर कुदरती हाथ लाखते सब चेन्दर रूप न्यार कहे आज के चक्षु देखते कान सुनते दबान चलते से हाथ धरते से पाव चलते दिलेर भेतरे धर्क आ किडनी क्रम्रा चलते মাক তার কাজ করতেছে যদি খুদার খোসান আল্লাহর ছোঁয়া যদি কুদরতী হাতের ছোঁয়া না লাগত তাইলে ওই পানি এই রুপনীয় বাহির হতো না আর অঙ্গ প্রত্যঙ্গ হইতেছে তাও কোনদিন পরিচালিত হত না কুদরতওয়ালা আল্লাহ হাতের ছোঁয়া লাগতে বিদায় বিদায় যে আল্লাহ আমাদেরকে অস্তিত্বে আনছেন মেরে ভাইও মেরে ভাইও মেরে ভাইও ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্বে আনছেন ইনি চান মানুষ দুই পরিবেশের ভিতরে নিজের জিন্দগিকে কাটাত আর দুই পরিবেশের ভিতরে নিজের জীবনকে কাটায়া ওই জিনিসের উপযোগী হইয়া মানুষ আল্লাহর কাছে যান যেন সমগ্র সৃষ্টিও তাকে সালাম করতে বাধ্য আর আল্লাহ যেন তাকে সালামের মালা পড়াইয়া তার চির শান্তির জায়গা জান্নান চলতেছে কিন্তু মানুষ জানে না তার জন্য কোন বাদশাহী অপেক্ষা করতেছে কোন বাদশাহী অপেক্ষা করতেছে জানে না এই জন্য তো সে জানে না কোন বাদশাহী অপেক্ষা করতেছে যদি সে জানতো যে কোন বাদশাহী তার জন্য অপেক্ষা করতেছে তাইলে মেরে দু হুজুর সাল্লা নিজেই বলছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাইলে তোমরা জঙ্গলে বাহির হয়ে গেছ জানতো আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমাদেরকে কেউ লুকালয়ে পাইত না না বিবিওয়ালা কে বিবির কাছে পাইতো না বাচ্চাওয়ালাদেরকে বাচ্চার কাছে পাইত না ব্যবসায়ীকে ব্যবসার কাছে পাইত না ধনবানকে তার ধনের কাছে পাইতো না শিল্পপতিকে তার শিল্পের কাছে পাইত না রাষ্ট্রপ্রধানকে তার রাষ্ট্রের কাছে পাইত কাউকেত না পাওয়া যেত সব জঙ্গলে দেওয়ার জন্য আল্লাহ পাক মানুষের জন্য দুই পরিবেশ উপহার দিতেন ওই দুই পরিবেশের ভিতরে তুমি তোমাকে রাইখা অল্প কয়েকদিন বেশি দিন না মেরে ভাইও মেরে ভাইও বড় লম্বা জিন্দিগি আমাদেরকে দেন নাই সদাই না ও সিদ্ধি না ষাট বছর অথবা সত্তর বছর আল্লাহ রসুল বলছে কালী লুমায়তা যা বে ষাট সত্তরের কোটা পার করতে পারবে এরকম সংখ্যা বড় বিরল থাকবে হাতের করে গনা যাবে তার শেষ অতি অল্প সময় দিয়া পাঠাইছেন যে দুই পরিবেশে তুমি তোমাকে আবদ্ধ কর আর দুই পরিবেশের ভিতরে তুমি তোমাকে রায় আমার কাছে চলে আস কুদরতওয়ালা আল্লাহ কুদরতওয়ালা আল্লাহ মেরে দোস্ত মানুষ তো আজকে দুই চার গুণের গুণান্বিত মানুষের পিছে দৌড়ায় দুই চার গুণের গুণান্বিত মানুষের পিছে দৌড়ায় আর আমাদের রক্ত কমসে কম নিরানব্বই গুণের গুণান্বিত আজকে দুই চার জিনিস যার আছে যার কাছে ধনের গুণটাই আছে আর কিছু নাই আর আমাদের রব যিনি আমাদের কর্তৃত্বে আনছে সে কম সে কম নিরানব্বই গুনে গুণান্বিতুল الرحمن الرحيم الملك الكدوس السلام المؤمن مهيم العزيز الجبار المتكبر الخالق البارئ مصبر الغفار القخار الوصحاب الرزاق الفتاه عليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع بثير حكم العدل اللتيف الخبير الحليم العظيم الغفور الشكور العليك الكبير الحفيد مُقِيتُ الحَسِيبُ الجَلِيلُ الكَرِيمُ الرَّقِيبُ المُجِيبُ الوَاسِعُ الحَكِيمُ الوَدُودُ المَجِيدُ البَاعِثُ الشَّهِيدُ الحَقُّ الوَكِيلُ القَضِيجُ المَتِينُ الوَلِيُّ حَمِيدُ المَوصِي المُبْدِئُ المُعِيدُ المُحْيِي المُمِيتُ الحَيُّ والقَيُّومُ الوَاجِدُ المَاجِدُ الوَاحِدُ أَحَدُ الصَّمَدُ القَادِرُ المُقْتَدِرُ المُقَدِّمُ المُؤَخِّرُ الأَوَّلُ وَالآخِرُ وَالظَّاهِرُ وَالبَاطِنُ الوَالِي المُتَوَالِي البَرُّ التَّوَّابُ المُنتَقِمُ রশিদ ও সবুর জালু ওই গুনে গুন আমাদের উনি আমাদের পায়া করব যাকে অস্তিত্বংসে তাকে বলতেছে তুমি দুই পরিবেশে তোমাকে আবদ্ধ করে আমার কাছে আছো কোন দিকে আসে মানুষ যখন আল্লাহমুখী হয় মখলুক মুখী হয় তো আল্লাহ পিসের আবদি লাইন মন আরিস যখনই আল্লাহর থেকে মুখ ফিরায় মখলুকের দিকে দৌড়ায় কোথায় চল্লা কোথায় কোথায় চল্লা কোথায় চল্লা কোথায় চল্লা তুমি কোন দিকে মুখ করলা এরকম কাউকে পাইত যে তার দিকে যেতেছ হালুয়া যাতা আকুয়নি আমার চেয়ে বড় ক্ষমতা বান আর শক্তিশালী কাউকে পাইতো যে তার দিকে দৌড়াইতেছ আবদি আমরি বৈনাল কা বন্দা আমার সব সবকিছু কাপড় নুনের মধ্যে ওখানে আমি চাইলেই হয় না চাইলে হয় না আমি চাইলেই ও যুদে আসে শোনো শোনো তোমাকে যা দিতে আমার এক কেওয়ায় অস্তিত্ব বিলীন হতে পারে পারে না পারে না যা দিতে এক বিলীন হয়ে যেতে পারে এক চাওয়ায় আলী এই হাসান হোসাইনকে রবিহত করতে কি আব্বা বলেন বলে শোনো শুনো বাচ্চারা যেখানে ছিল অতি ব্যক্তিত্ববান দুনিয়ার যারা যেই যেই জায়গায় ছিল ওই জায়গাগুলা বারবার ভ্রমণ করো বারবার ভ্রমণ করো কি হবে ভ্রমণ করলে ভ্রমণ করো और समस्त जगार ध्वस एक्टूप ध्वस एक्टूप लालबाग कला जदि सूंदर बनाना हूते कम छोट बूरा देवाल छा कि आशुष दशक कथा बोलो ছিয়ত্তর রাশিক দশকের কথা ওই সময় লালবা কিলা ডেভেলপ করা হয় নাই শুধু ভাঙ্গা ছিলা কোথায় এখন ঘুমাইতে ছিল আজকে কোথায় বলে যদিও তারা জবাব দিতে পারবে না যদি তো তারা দিয়ে জবাব দিত আমাদের হাটটিও মাটিতে বিষালে আনতেন ওই আল্লাহ চায় প্রত্যেক মানুষ দুই পরিবেশের ভিতরে নিজেকে আবদ্ধ করে আর ওই দুই পরিবেশের ভিতরে নিজের জিন্দগি কে কাটায় মালাকুল যখন আসবে সালাম দিতে দিতে সালাম নিতে নিতে আল্লাহর কেননা মেরে আশিস ভাই ও মেরে দোস্ত আজকে যত জিনিসের বরৎস দেখতেছি আর যত জিনিসের চর্চা শুনতেছি আর যত জিনিসের আধিপত্য আমাদের মাথায় ম্যাগের উপরে ছাওয়া আছে ছায়া আছে এগুলো একদিন মাটির সাথে মিঠা মাটি হওয়া ছাড়ার কোন রাস্তা নাই মাটির থেকে তৈরি একদিন মাটি হবে সেই দুই পরিবেশ হল ইমানি পরিবেশ আমলি পরিবেশ। ব্যক্তি নিজেকে ইমানি পরিবেশে আবদ্ধ করে প্রত্যেক ব্যক্তি নিজেকে আমলি পরিবেশে আবদ্ধ করে দুই পরিবেশ ব্যতীত ইমানই পরিবেশ আমলি পরিবেশ ব্যতীত मेरे जय दोस्त जी आल्लाजूदे आपनारिंदगी दी जिंदगी बनबे ना अपने बनब ना सम्पर्कित जा बनबे और जो परेशे निजेक आबद्ध करते तो बनबो जिंदगी बनबे जरा संयुक्त आदि जिंदगी बनबे আর যদি এই দুই পরিবেশের ভিতরে আবদ্ধ না করলাম তাহলে আমিও বনব না আমার জিন্দগিও বনবে না আল্লাহর কাছে যাইতে হবে মূল্যহীন হিসাবে মূল্যহীন যত বড় বাদশাহী থাকুক না কেন ফলে দুনিয়ায় সবচেয়ে বড় বাদশাহী ছিল নমরুদে আটশো বৎসরের রাজত্ব আট শত বৎসরের রাজত্ব তার কোনো বিরোধী পার্টি ছিল না মশা ডুকার আগে চারশো বছর মশা ডুকার পরে চার বছর দুনিয়ার ইতিহাসে একটা মশা পাওয়া যায় যাকে আল্লাহ চারশো বছর একটা মশা সেটা হল যেটা নমরুদের নাক দিয়া তেমাগে উঠছিল ওই মশাটাকে আল্লাহ চারশো বৎসর বয়স দিতেন আর দুনিয়ার ইতিহাসে কোনো মশাকে চারশো বছর বয়স দেন না আর কে আমার পর্যন্ত দিবে না কেমৎ পর্যন্ত মানুষকে বুঝানোর জন্য দিতেন যে জুতার বাড়ি ছাড়া বছর ঠান্ডা বাড়ি পড়ছে মশা ঠান্ডা বাড়ি বন্ধ মশা ব্যথার কাজ শুরু যেদিন আটশো বৎসর পুরা হয়ে গেছে দুই পাল্লা যখন বরাবর হয়েছে যা জুতা মারার ছিল चिलो मेरे मेरे मेरे से बापे छो जार कौक सबकू छा जूता मारब चौबीस घंटा तुम्हें पास नाजबे तुम्हें जूता कम मेरे दोस्त मेरे भाई मेरे अजीजो नाकाम से ही गेनिया इब्राहिम अल्लाम नाकाम पुरी भी तो दासित रमजान आगे जुने जुने शेष्ट सफर छोड़ चौबीस तारीखे फिर मन जुलाइर बीस की बस तारीख फिर आ चौबीस तारीखे फिर आज পাশের মানুষকে দেখা যায় না যখন ধুলি জ্বর ওঠতে পারে ধুলা ধুলা ধুলি জল তো যখন আমরা ক্যামরুনের রেখতেমায় ছিলাম তখন নাইজেরিয়ার এক সুলতান আসছে সুলতান আর সুলতান বলে ওই দেশের প্রদেশিক মালিককে যে প্রদেশের মালিক। নাইজেরিয়া বাংলাদেশের বিস্তার সমান বড় বিস্তার চেয়ে বড় প্রদেশ এক একটা বাংলাদেশের চেয়েও বড় প্রদেশের যে মালিক তাকে বলে সুলতান ওই সুলতান খুব ভালো তাবলিককে খুব পছন্দ করে সময় যদিও সে দিতে পারে না ওই দেশের নিয়ম হলো সুলতানরা রাষ্ট্র গঠন করে প্রেসিডেন্ট গঠন করে সুলতানরা সুলতান যার পক্ষে রাজত্ব তো নাইজেরিয়ার কোনো এক সুলতান আসছে এস্তেমায় ওই সুলতানের কাছে কৃত দাসও আছে এখনো নাইজেরিয়া নাইজের আফ্রিকা এখনো কিত দাস আছে ল্যাটিন আমেরিকাও আছে কিতো দাস বহর যে আসে বিশাল বহর তার সাথে তার কৃত দাস থাকে খাদেন থাকে তার গার্ড থাকে শত মানুষ নিয়ে আসে আসে যখন চলে তো দেড় দুই মাইল পর্যন্ত তার গাড়ির বহর চলতে থাকে তার বহরই চলতে থাকে বড় আবেদ বড় আবেগ ওই আবেগকে দেখে আমার বেলাল রবি আল্লাহ কথা মনে হচ্ছে যে ও তো কৃত দাস বেলাও কৃত দাস ছিল ढंगत कईमानी कई कथा पुछी अल्लाह ना करुक अल्लाह ना करुक सुलतान जो जिंदगी हालत अवस्थार भरे डुबाइड इमान निया कबरे ना देते तरह कृत दास क्या मतलब दिन तक आगे बेड़ा সুলতান পিছিয়ে যাবে সুলতান দেখতে থাকবে যে ছিলি কিন্তু তদ্রুপ বেলা আল্লাহ এরমই কৃত দাস ছিল কিন্তু দুই পরিবেশের কারণে বেড়ে বসতো দুই পরিবেশের কারণে আল্লাহ পাঠাইছেন যেখানে আল্লাহ কাউকে উঠান নাই না উমর উঠতে পারছে না ওসমান না আলী না আবু বকার না আশারায় মুবাসার কেউ কোন কামড় পর্যন্ত কেউ পচতে পারবে না যত বড় মুফতি মোহাব্দে তার মোফাসের হোক আর যত বড় কাউ তার হোক যেই ঝুলা বালু রাখছে ওই পর্যন্ত কেউ পুষতে পারবে না কারণ কি কারণ কি নামাজ সায়ক তো করছে না বারো অক্ট না বিশ অক্ট না তিরিশ অক্ত না চল্লিশ অক্ট রমজানের রোজা কি ছয় মাস রাখছে নাকি বৎসর সমস্ত তাদের ভিতরে আমাদের মতই ছিল কিছুই ছিল না মাঝে মাঝে তো কোন কোনো জায়গায় গেলে দেখা যায় বহু আবেগকে দেখা চোকের পানি আসে আর মনে হয় যে সাহাবাই গ্রামের আবাদতের চোখ পাল্লা বাড়ি ঘুরাবে ওনারা আবাদত দিয়ে বাড়েন নাই ওনারা তো বাড়ছে আর বাড়ছে মেরে মেরে ভাইও মেরে আসিসও তিন জিনিসের মাধ্যমে বাড়ছে ওনারা ইমানি পরিবেশের মাধ্যমে বাড়ছে আমলি পরিবেশের মাধ্যমে বাড়ছে আর ইমানি আমলি পরিবেশ সর্ব জায়গায় প্রতিষ্ঠিত হয় এই মাধ্যমে যতক্ষণ পর্যন্ত মেহান্ন না হয় ঘোড়ার নাকে দুলা আসার প্রশ্ন ওঠে না ওঠে নাকি ঠিক নাম সার ঘোরা চলবে তো দুলা লাগবে চলবে না তো গোড়া দুলা লাগবে করতে করতে তো বেলা যেখানে পড়ছে কেউ পড়তে পারবে মাঝে মাঝে বেশি একেই বলি যে আমার ভিতরে আসে আল্লাহ যেন নিজ কবর থেকে ডুব দিবে আর মোহাম্মদুর রসুল্লাহ পায় নিচের থেকে উঠবে কে আমাদের বকর বাধ্য তার কবর থেকে উঠতে ওসমান বাধ্য তার কবর থেকে উঠতে আলী যে চোখের পুতরা ছিল মোহাম্মদুর রসুরুল্লাহ সেও তার কবর থেকে উঠতে বাধ্য কিন্তু বেলালকে কেউ ঠেকায় রাখতে পারবে না যদিও দুনিয়া তাকে তিনশো কিলোমিটার দূরে সোয়া দামেশকে রাজধানী সিরিয়ার রাজধানী দামেশ তাকে সোয়া কিন্তু দুনিয়ার মানুষ তাকে দূরত্ব করে দিতে মদিনা মোন্বারা থেকে কামতের দিন তাকে দূরত্ব করতে পারবে না সে মোহাম্মদুর রসুল্লাহ পায়ের নিচের কেউ করবে না কেমত পর্যন্ত আসবে শুরু দিন থেকে মহাজদ্দিন কেমত পর্যন্ত আসবে কিন্তু কবর টিকা উঠেই আসান দিবে এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই শুধু বেলালকে দিতে কবর থেকে উঠবে আর সাথে সাথে মাঠে যাবে এরকম কোন ব্যক্তিত্ব নাই যাকে আল্লাহ এই কথা না বলবে আমল নামা নিয়ে আসো কিন্তু বেলালকে আল্লাহ দরখাস্ত করবে আমল নামা যাবে না আল্লাহ বেলালকে দরখাস্ত করবে আজ দিন লেনা ইয়া বেলাল তুমি আমাদেরকে আজকে একটা আজানি শুনে আ নিজে আওয়াজ দিবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় আল্লাহ নিজে আওয়াজ দিবে আই না বেলাল বেলাল তুমি কোথায় তুমি মোহাম্মদ রসুল বোরাকে লাগামকে ধরো এবং জান্নাতের দিকে টানতে থাকো মেরে ভাইও মেরে দোস্তেরও মেরে আজিজো এই জমনি রব্বি কুম তু সক্রাতান শোনো শোনো শোনো তোমরা আল্লাহর হাতের ছায়ান নিচে থাকবে দিন পর্যন্ত দুই জিনিস তোমাদেরকে গ্রাস না করে চাকাস করে নিবে আর দুনিয়ার ভালোবাসায় তোমাদেরকে গ্রাস করে আনিবে তোমরা মুজাহেদা ছেড়া দিবে ইমানি পরিবেশের আমলি পরিবেশের মুজাহেদা তোমরা ছেড়া দিবে আমার ওই পরিবেশের ভিতরে সত্যের হকের দিকে ছেড়া দিবে তোমরা আল্লাহর ছায়ার থেকে বাইরে যাবে কিন্তু শুনো শুনো ওই দিন কেউ যদি এই দুই পরিবেশের ভিতরে ঢোকে কেউ যদি মুজাহাদার পরিবেশে ঢোকে দুই পরিবেশকে কাদের কাতারে দাঁড়া কেয়ামতের দিন শুরুর দিনে দুনিয়া শুরু থেকে কেয়ামতের দিন পর্যন্ত যেই ব্যক্তি আসবে সে তাদেরকে কোথাও টোকা পাবে না পাবে তো পাবে সাহাবাদের মুহাজের আরানিটা ইসালাম একদিন যাইতেছিলেন কোন একটা গ্রাম দিয়ে আর ওই গ্রামটা ছিল ধ্বংসপ্রাপ্ত গ্রাম ইসা হাওয়ারিদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কি চাও আমি গ্রামবাসীকে জিজ্ঞাসা করি আল্লাহ এদেরকে কেন ধ্বংস করছে সঙ্গী সাথীরা বলছে ভালো কথা তো একটা কেন ধ্বংস করছে জানা দরকার দিতে আজীবাহি আজিবুরু হাল্লা ও গ্রামবাসী রুহুল্লাহ ছিলেন ইসা আল ইসলামের ডাকে সারা দাও একজন চিতা উঠছে আল্লাহ তোমাদেরকে কেন ধ্বংস করলো বলে বেশি কিছু কারণে না দুইটা কারণে ধ্বংস করছে বলে দুই কারণ কি বলে হক আই বা চাকচিত জীবনকে আমরা পছন্দ করতাম আর সোহবের সঙ্গে স্পর্শে আমরা থাকতাম জিজ্ঞাসা করতেছে মা দুনিয়া সোহবাতে মা হুগল আইস আইস বলতে কি বুঝাইতে চাও কতটুকু ভালোবাসা তোমাদের ভিতরে ছিলা কাউন বলে মা যতটুক সন্তানকে ভালোবাসত অতটুকুই আমরা জীবনকে ভালোবাসতাম জিজ্ঞাসা করছে যে তাওয়া গীত এদের সঙ্গে স্পর্শে থাকা এটার অর্থ কি মা খারাপ লোকদের সঙ্গে স্পর্শে আমাদের জীবন ছিল তো জিজ্ঞাসা করতে কেই ফাটান মারা কুমুল চাঁদ্রাইতে যে চাইছিল যদি আর একটু দীর্ঘ হইত চাঁদ্রাইতে না যদি আরেকটু দীর্ঘ হইত ঈদ হইত হ্যাঁ না ঈদ কান্না রূপান্তরিত হইত হ্যাঁ তোরও বলতেছিল খারাপ লোকদের সঙ্গে স্পর্শ কেননা যারা চাকের জীবনের মুখে পড়বে খারাপ লোকদের সঙ্গে স্পর্শে যাওয়া তাদের জন্য জিজ্ঞেস করতে আবহাওয়া তোমাদেরকে সমুলে ধ্বংস কি করে ধরলো বিজে ঘুমাইছিলাম মোজে বললো লোক একটু কম বুঝবো তো বড় মুজে ঘুমাই ছিলাম আনন্দে সকালে উঠা দেখি হাবিয়ার ভিতরে বিচরণ করতেছি স্থান জিজ্ঞাসা করতে আমা হাবিয়া হাবিয়া কি আবার জিজ্ঞাসা করছে অমা সিজিল سجینവർ কি কলাল কুল্লু জামরাতিন মিনহা কআতবাক আল দুনিয়া কুলহা ওয়া আরওয়াহুনা ফি একেক Татар কয়লা সমূহ জগত পরিমান বড় এন্ড নিচে আমাদের রূহগুলা চাপা পড়া ثلاثه মিগাশ করতে আনতা তুজি বল আইজিব احد তুমি সব কথার জবাব দিতে পার কেউ দায় না কেন ছিলাম কিন্তু আমার কর্ম তাদের মতো ছিল না আমি কিনারে বসে আছি আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে মেরে ভাইও মেরে দোস্ত মেরে আদিগো আজকে আমরা ওই নিশাই পড়ে আছি হয়তো হুব্বুল আইসের নিশায় চাকচিক আমরা নিশাগ্রস্ত এই অবস্থায় যদি কোন তাজমিরের আল্লাহ ডান্ডা আমাদের উপরে চলে আসে তো খোদার কথাম খোদার কথম আল্লাহ না করুক আল্লাহ না করুক আর দুই পরিবেশের ভিতরে মাধ্যমে নিজেকে ঢুকাইছিলেন আর দুই পরিবেশকে সারা দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করছিলেন যে দুই পরিবেশকে প্রতিষ্ঠিত করার কারণে আর দুই পরিবেশের ভিতরে নিজেদেরকে আবদ্ধ করার কারণে জন্নতের সার্টিফিকেট দিয়ে ওনাদের দিনের ফিকার ডর আর ভয় চিন্তা আর ভীতি সমস্ত জিনিসকে আগে বাহির করে দিচ্ছে না খেরাতের ভয় না দুনিয়ার চিন্তা করো কোনো ভয় আর কোন চিন্তা নাই সবাই যেন তার ভিতরে খুশির বন্যা বয়ে যেতেছে ঠিক না বেলা রবি আল্লাহনের ভিতরে খুশির বন্যা বইতেছে বন্যা অথচ সবাই ভিতরে ক্রন্দনের বন্যা বইতেছে پر হলো کو কোন نہیں ওই বেলাল কান্না মৃত্যুর উপরে সবার চোখের পানির কি বইতেছে ও খুশি ও খুশি ও খুশি নলকা মোহাম্মদ ওয়া বা কালকেই তো মোহাম্মদুর রসুল সাথে সাক্ষাৎ হবে কালকেই তো বন্ধুদের সাথে যায় মিলিত হবে ওটা কোন মারা ওইটা কোন মৃত্যু ওটা কোন দুনিয়া ছাড়া মেরে ভাইও মেরে আদিজ মেরে ভাইও মেরে আদিজি ভিতরে ঢুকানো মেহান্নের মাধ্যমে নিজেকে দুই পরিবেশে ঢুকা দেওয়া ইমানই পরিবেশ আমলি পরিবেশ ইমানই আমলি পরিবেশ তৈরি হবে ইমানই আমলি মেহান্নের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত নিজের উপরে ফরজ না করবে ফরস ফরস ফরস বহুত নামাজি নামাজ পড়তেছে আর কপাল কালো ফেরা ফেলতেছে কিন্তু নামাজ তাকে কি বলতেছে যে কোরআন তাকে লানস করতেছে আর সে খতমের করে পর খা বহুত রোজাদার আছে রুবা মি জাগরণকারী আছে শুধু রাত্রের জাগরণ গতিকর কিছুই হাতে আসে না বহু হজকারী রকম হজের পরে হজ করা চলছে কিন্তু প্রত্যেক হজ তার রে করবে তারপরে যে আমল তার জিন্দিগিতে আসবে ওই আমুলই তার জিন্দগিতে কালাই আনবে কালাই রং আনবে রং চড়াবে রং রং রং চড়াবে রং তখন দেখা যাবে সেজদা একটা হইতেছে মানুষ দেখতেছে মাটিতে সেজদা করতেছে কিন্তু আলা কাদাম রহমান আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকে অ তখনই দেখা যাবে সেজদা একটা করতেছে জিজ্ঞাস করত আল্লাহ আমার সাথে কথা বলেন কারোর সাথে কথা বলবেন আল্লাহ বড় রাত হয়ে গেছে কেন তোমার সাথে কত দূর থেকে কথা বলি কত পর্দার অন্তরাল থেকে কথা বলি বলে এটা তো না বলে বাইনি ও বাইনাকে এক হাজার বৎসরের রাস্তা মোটা এক উম্মত আসবে যাদের সাথে আমি কথা বলবো আমার মাঝে তাদের মাঝে কোন পর্দা থাকবে না বলছে কখন কখন সোভান সে সে বলবে আমি বলবো সাব্বাহাতুক সে আমাকে পবিত্র বলবে আমিও বলবো তোমাকেও পবিত্র করে দিলাম সে আমাকে বলবে আলা আপনি মহান আমিও উত্তরে বলবো আলাই টুকা আল আলি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট আমিও তোমার মাথায় সময় হবে যখন মেহনত করতে করতে করতে করতে করতে যখন শেষদায় যে কপাল ঝুঁকবে ওই শেষদার মজাই ভিন্ন ওই শেষদার কি ওই শেষদার মজাই ভিন্ন মজাই ভিন্ন সব শেষদায় মজা নাই ওই শেষদার মজাই ভিন্ন এই জন্যই রেস্ট তারা বলছিল যে ওই ফেসদার মজা তো এরকম মজা মজা তো এরকম মজা মা তার সামনে যদি সব প্রস্ফুটিত হইত তাহলে পর্যন্তর জন্য আর কোনদিন মাথা উঠাইত না মাথা উঠতো না তার কে আমার পর্যন্ত কোন ব্যক্তি রব্যে খায় না যে জিনিসের জন্য আমাদেরকে অস্তিত্বে আনছেন ওই জিনিস নিয়া কেউ দুনিয়ার থেকে আল্লাহর কাছে ফিরতে পারবে না এই জন্যই दुणी दुणी दामी एरक दामी एर एरक मेहनत करते करते मरा जाए तो अल्लाहर वादा क्या स्वभाव लिखते थकबे हदी से आनानो कथा ना আল্লাহ রসুল নিজে বলে বাড়িতে মরছে ফেরেস্তা দেখবে শাহাদ মৌত মরছে আর যে শাহাদ মৌত মরে মনমা তাপি তাপি লুহু আলাল যে আল্লাহর রাস্তা শাহাদতের মৌত পায়া গেল তার আজিরও সব ক্যামত পর্যন্ত আল্লাহর উপরে জরুরি যেন লিপিবদ্ধ হইতে থাকে পাগল হয় কেমত জন্য মোয়ার্জেনি কেয়ামতের মাঠের মার্জিলিও না এমনি পাগল হয় নাই মোদিনা মুনা বলা ছয়া তামেশ কে যায় শোয়া যায় নাই সাহবাহ পাগল হয় নাই আমরা এক লক্ষ আর পঞ্চাশ হাজারের আজের সোয়াবাল এক লক্ষ মদিনায় করলে পঞ্চাশ হাজার না এই হাদিস জানতেন না যে মদিনায় মরতে পারে যেন মদিনায় মরে আমি মদিনাওয়ালাদের যে মোদিনায় মরবে তার জন্য সুপারিশ করব। এই হাদিস ওনাদের জানা ছিল না ছিল কিন্তু মেরে দোস্তা সবচেয়ে বড় যেটা জানতেন এগুলা তো সব ছোট ছোট সবচেয়ে বড় এটা যে হইলই না কি করবো না মরলো না মরবই না কি করবো না মরবই না মরবই না আবার কিভাবে মরবই না তো ওনারা ওই হাদিস শুনানিতে যে আল্লাহর রাস্তায় মরবে সে মরবেই না এরম ব্যক্তিকে আমরা সাক্ষাৎ দিতে চাই না আমরা তো মরতেই চাই না তো কি করবা মরতে না চাইলে বলে আমরা ওই রাস্তা বাছা নিবো যে রাস্তায় মরতে হয় না ওইটাই হলে এই রাস্তা হলো পরিবেশের রাস্তা ওইটাই হলো ইমানি আমলি পরিবেশকে পরিবেশম করার রাস্তা এই রাস্তায় যে চলবে সে মরবে না কি করবে না মরবে না হাবিসবেন এটা লালবাগ মাদ্রাসা ঢাকা শহরের হাট ঠিক না গোলামাদের আড্ডা দলিলের সাথে বলতে পারবো তার মরতে হবে না সে মরবে না আল্লাহ রসুল বলতে সে মরবে না তার মহুত নেই সে মরবে না তাইলে বলে সে পোশাক পরিবর্তন করবে মরবে না পোশাক পরিবর্তন করবে কিসের পোশাক পরিবর্তন করবে বলে হাতে দিয়া জন্নাথের পোশাক করে চলে যাবে দুনিয়ার পোশাক ঠিক না বিশ্বাদ জন্নাথের পোশাক না জন্মাতের পোশাক তো অন্যটা আদম সাই হাত লম্বা আদম মত। আদম আলাসু আলাউ দাউদ আলাইসামের মতো গলার আওয়াজ আল্লাহ ইসলামের মতো তেত্রিশ বছর বয়স আল্লাসা আলাহ ইসলামের মতো শক্তি আল্লাহি মতো পুরুষের যৌবন শক্তি আমরা তো পুরুষই না পুরুষ আমরা হইলাম লেডিস আর জেন্টস আমরা হইলাম জেন্টস আমলো কি লে যাদেরকে আল্লাহ পুরুষ বলছে আল্লাহর দিনের পরিবেশ ইমান আমলি পরিবেশ আর ইমান আমলি পরিবেশের কায়ে মাঠে তাদেরকে কোন জিনিস বাধা দিয়া রাখতে পারে না পারছে তাদেরকে রিজল বলছে রিজল রিজল উল্লাহ ওরকম একশো পুরুষের যৌবন শক্তি দিবে সাতটা মুস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে তো দুনিয়া রাখার বিষয়, জান্নাতে রাখার বিষয় না জান্নাতে তো দাঁড়িয়ে থাকবে শুধু আজম আল্লাহ ইসলামের আর কারো না বাবার পরিচয়টা এটা থাকবে ওনার জান্নাতে না বি পর্যন্ত বাবার পরিচয় আর কারো দাড়ি মুস খালি ওনার দাড়ি পর্যন্ত দাঁড়িয়ে ডাকবে ওনাকে আদম নামেও জান্নাতে ডাকবে না কেউ ওনাকে ডাকা হবে আবু মুহাম্মদ সাল্লা আব্বা উনি এটা আল্লাহ যে আল্লাহ আমার সন্তানের আমাকে কি দিবেন তা আল্লাহ বলতে আখেরাতে তোমাকে তোমার সন্তানের নামে ডাকা হবে আবু মুহাম্মদ ডাকা হবে আদম আলা খুশিতে বাগ বাঘ হয়ে গেছে বলতে আল্লাহ চলবে এটাই চলবে আমার আর কিচ্ছু লাগবে না মেরে ভাই ও মেরে আজিজো এই জন্য দুই জিনিসের পরিবেশকে অস্তিত্ব আনার জন্য ওনারা চমতুর মেহনত করতে করতে করতে করতে দুনিয়ার পোশাক আমাদের হাওলা করে জান্নাতের পোশাক কইরা দশ গুনে গুণান্বিত চিরঞ্জীব হইয়া দুনিয়ার থেকে চলে আস মরে নাই মরে নাই আল্লাহ নিজে বলতে মৃত্যু বলে হারাম কেউ যদি চিন্তা করো হারাম না এই জন্য মেরে দোষ যদি আমার কথা বুঝে আইসা থাকে যদি বুঝে আইসা থাকে আর যদি আমি আমার প্রয়োজন মনে করি যে আমার এটা প্রয়োজন এটা ব্যতীত যতই কিছু আমার কাছে আজকে থাকুক না কেন এটা মাটির উপরে আসমানের নিচে মাটির এক ইঞ্চি নিচেও আর কোন অধিকার নেই এই জিনিসের মাটির এক ইঞ্চি নিচেও আর কোন দাপট নাই আর আসমানের এক ইঞ্চির উপরও আর কোন আসার ক্রিয়া নাই আমাকে আমারটা মুভ করতে হবে আমারটা কেউ মুখ করবে না জিরা ওখরা এই জন্য হিম্মত করা বলি যদি কথা বুঝে আসা তাকে রমজান ও চলে গেছে সামনে কোরবানি আসতেছে এর ভিতরে লম্বা একটা পাঁচলাও আছে সামনে জোরও আসতেছে जोर आसते कुरबानी जोर आगे मेहनत जो मेहनत आगे आगे लम्बा समय आज के मात्र सावाल कई तारीख गल गत शनिवार ईद हो आज के शनिवार सात दिन आठ दिन आज के रविवार आठ दिन हो गए और ए मास मेरे धस्त मेहनत समय फारे बाहर हई तहिर हवार द्वारा ओ परेशो अस्तित्व मेहनत साथ जूर आसते मेहनत भरे अंश लेगे মেরে দোস্ত এরকম এক মেহান্ন নবী আমাদেরকে গিফট দিয়ে গেছেন যদি এই মেহেন কোনো ব্যক্তি মেহান্ন বানায় করে তো খোদার কসম খোদার কসম্মত এত উম কে নিয়ে উঠবে যে নবীরা পর্যন্ত উম্মত কেকা হাতকা বক্কা খেয়া যাবে আর বলবে এটা কে কোন নবী কিনা এক এক উম্মত এত উম্মত কে নিয়ে উঠবে কে আমাদের মাঠে टी एस्तेम कय टी एस्तेम त्री लाख अरे सारा दुनिया बद दिल्ल लाख महम्मदुल्ला क्या उठबेना बाकी दुनिया तो बाद ही दिल आज के दुनिया खेप्ट नहीं खान दावाब कोचे नाई এরকম কোন ক্ষেত্তা দুনিয়া নাই এই মেরে দোস্ত সামনে আমাদের পাঁচ দিনের চোর আছে ওই চোর তাকা দা আছে ওই তাকাজা যে এখন রাস্তায় বাহির সরব বাংলাদেশের তিনচিল্লা ওয়ালাদের উপরে মেহান্ন করা এদেরকে নভেম্বরের শেষের দিকে টঙ্গি এস্তেমআ জমা করা আমারও সময় লাগানো এদের উপরে মেহান্ন করা এইজন্য हिम्मत করে বলি যদি আমার কথা বুঝেই আয়শা থাকে আর যদি pore jonmone kore thaki তাহলে কে কে মজমার ভিতরে এরকম আছে যে ইনশাআল্লাহ আমি আরলি চিল্লা সিনচিল্লা জন্য তো এর আছে কুদাই তো বলি ভাই নাম বলেন ভাই